আলহামদুলিল্লাহ আমরা এফকের ঘটনার মধ্যে ছিলাম মায় সারাদিওয়ালা আনহার যে তোহমদ দেওয়া হয়েছিল আল্লাহ সেই কে কিভাবে রদ করেছেন এবং সেটাকে তিনি মিথ্যা প্রমাণ করেছেন এবং মা এ সারাদ আনহা সতী সাধবী মহিলা আল্লাহ তালা ওনাকে আসমান থেকে ওহিনাজির করে ওনার পবিত্রতা ঘোষণা করে দিয়েছিলেন এখানে অনেক শিক্ষা ছিল কিছুটা আমরা জেনে ফেলেছি যাচ্ছি না আমরা পরবর্তী একটি বিশাল ঘটনা সিরাতে পাকের মধ্যে সংগঠিত হয়েছে সেদিকে যাচ্ছি সেটা হচ্ছে অথবা খন্দকের যুদ্ধ এই বিষয়ে আমরা আসছি খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন কোন ঐতিহাসিকের দৃষ্টিতে হিজড়ি চতুর্থ সনে কিন্তু মেজোরিটি ঐতিহাসিকগণ বলেছেন হয় হিজড়ি পঞ্চম সনে আপনারা জানেন যে এই সমস্ত ঘটনা ব্যাপারে ইখতলাপ আছে বলে সব ব্যাপারে খালি ইখতলাপ এত ইতিহাস তো তখন সঙ্গ সঙ্গে লেখা হয় নাই তাই না ইতিহাস অনেক পরে লেখা হয়েছে বিভিন্ন রেওয়ায় তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কেউ বলতে গিয়ে কিছুটা এক পিছ হয়েছে যার ফলে তখন তো ক্যালেন্ডার দিন তারিখ শাল গণনা মাসুর ছিল না অনেক পরে অমর আদেলা যখন ক্যালেন্ডার তৈরি করার সিদ্ধান্ত নিলেন কোন ক্যালেন্ডার ফলো করবেন নতুন হিজরি ক্যালেন্ডারের গোড়াপত্তন করলেন সেটা কবে থেকে হলো অমর আদেল আনু জমানা থেকে তার আগের ঘটনাগুলো এরকম ভাবে একদম শন তারিখ উল্লেখ করে অনেক ঘটনায় একাধিক মতামত হয়েছে সেই ক্ষেত্রে আপনারা জানেন সবগুলো নিয়ে কি আছে ইতলাপ আছে একটা মুখাস্ত করে যেটা আমরা নিয়েছি এইটাই জরুরি নয় যাই হোক খান্তাক যুদ্ধ পঞ্চম হিজড়ি শতাব্দীর সওয়াল মাসে হয়েছে বলেই অধিকাংশ ঐতিহাসিক সিরা প্রণেতাগণ উল্লেখ করেছেন আর এর কারণ হচ্ছে যে বনি নদীর গোত্রের যে সমস্ত লোকগুলোকে নবী করিম সাল্লাম মদিনা থেকে তাদের ঘাতকতার কারণে বহিষ্কার করে দিয়েছিলেন তারা এসে খাইবার এলাকায় তাদের জড় হয়েছিল এবং সেখানেই তারা বসবাস করছিলেন কিন্তু এই মদিনার থেকে উৎখাত হওয়া এটা তারা মেনে নিতে পারেনি এবং তাদের লিডাররা করছিল কিভাবে মদিনার থেকে মুহাম্মদ বিতাড়িত করা যায় এই বিপদ থেকে তারা কিভাবে বাঁচবে কিভাবে ওনাকে শেষ করে দেওয়া যায় ইসলামকে গলা টিপে মেরে ফেলা যায় অর্থাৎ চিরতারে উৎখাত করা যায় মুসলমানদের কোন আর অস্তিত্ব থাকে না এটা নিয়ে তাদের সলা পরামর্শ সরযন্ত্র অব্যাহত থাকে সেখানে এসে এবং তাদের বেশ কয়েকজন নাম করা লিডার ছিল তারা বসে বসে প্রায় এগুলো নিয়ে তারা কয়েকবার বসেছে আলাপ আলোচনা করেছে পরামর্শ করেছে তাদের মধ্যে একজন ছিল সাল্লাম ইবনু মিসকাম আর সাল্লাম ইবনু আবিল হকাই হিয়াই ইবনু আখতাব কেনানা ইবনু রাবিয়া এরকম একাধিক লিডারগুলো বসে বসে অনেক সলা পরামর্শ করলে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে না এভাবে মেনে নেওয়া যায় না আমরা এক কাজ করি আমাদের শক্তি তো সীমিত বড় শক্তি হল কুফার কোরাইশ তাদেরকে আমরা উৎসাহিত করি তাদের সঙ্গে গিয়ে আমরা সলা পরামর্শ করি একটা সিদ্ধান্তে উপনীত হই সেই সিদ্ধান্ত অনুযায়ী এই কয়েকজন লিডার ইহুদিদের বনী নদীরের তারা মক্কায় আসলো এসে মক্কার লিডাররা যারা আছে তাদের সঙ্গে অনেক সালাম পরামর্শ করে তাদেরকে বোঝাতে সক্ষম হলো যে হে কড়াইশ জাতি আপনারা যদি লিড নেন আরবের অনেক কবিরারা আসবে আর ভেতর থেকে মদিনার পাশে থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে আপনাদেরকে আমরা প্রচুরভাবে সাহায্য করব যাতে করে এই শক্তিকে আমরা চিরতরে উৎখাত করতে পারি লোকজনের কথা শুনে বললেন তাদেরকে লক্ষ্য করে তখন মোশরে গণ বললেন আচ্ছা এই যে কিতাব আপনারা সবচেয়ে পুরাতো না হলে আপনাদের কিতাব ঈশা আল্লাহাম আগেও নাজিল হয়েছিলাম কাছে আপনারা তো মোহাম্মদ যে দিনের দাবি করে সেটা তো আপনাদের সঙ্গে অনেকটা মিলে আপনারা মূর্তি পূজা করেন না সেও না আমরা তো অনেক মূর্তি পূজা করি তো একটা কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে আফা দিই নু না খাই আমি আমাদের দিনটা কি উত্তম আপনাদের দৃষ্টিতে না মোহাম্মদের দিন উত্তম কোনটা ভালো এটা পরিষ্কার বলতে হবে কারণ তারা জানে কিছু তো এদের ওদের আবার মিলে আসে আমি পরিষ্কার করে জানতে চাই কালুবাল দিন খাই রুমিন দিন তোমাদের দিন মুহাম্মাদের দিনের থেকে কত উত্তম শরেখের দিন হক হক পাওয়ার ক্ষেত্রে আপনাদের হক বেশি আপনারা অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত মুহাম্মাদের তুলনায় এই কথাগুলো শুনে আল্লাহ তালা আয়াত নাদিল করেছিলেন সুরা নিসার বা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন বাদাউদিন রাজিম আলমত র ইল্ল দীন ঊতু নিব মিনল কি বিল জিবিদীন কফ আহ আহ উল ইনলীন আ মনু সবিল উল ইক্লীনলু উল্ল ও হু ফল তহ ন হে নবী আপনি কি দেখতে পেয়েছেন ওদেরকে যাদেরকে ইঙ্গিত করে যারা সত্ত্বেও তারা মিথ্যা এবং তাগুতে বিশ্বাসী হয়ে গেল আর এরা বলে কাফরদেরকে যে তারা অনেক ভালো অনেক হেদায়তের উপরে আসে সেরাতের দিক থেকে রাস্তার দিক থেকে পথের দিশা পাওয়ার দিক থেকে তুলনায় এই মুশ্রেকরা অনেক উত্তম তরিকায় আছে এই কথা তারা বলে এরা হচ্ছে ওই লোকগুলো যাদের প্রতি আল্লাহ তালা অভিশাপ করেছেন লানত করেছেন আর যাকে আল্লাহ তালা লানত করেন আপনি কি তাকে সাহায্যকারী আর কাউকে পাবেন এদেরকে উদ্ধার করার উপায় আর কারো পক্ষে সম্ভব নয় এরা এত অভিশ জেনে বুঝে হক কে যারা লুকায় বাতিল কে হক হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন এদিক থেকে করায়শগণ বললো ফালাম্মা কলি কিল্লি করায়শ রাহুম এই কথাটা শুনে কোরআরা একটা সার্টিফিকেট পেয়ে গেল ওরা নবীওয়ালা মানুষ তাদের কথা আমরা বিভিন্ন জায়গায় বলতে পারবো আমরা হকের উপরে আসি মোহাম্মদ বাতিলের উপরে আসি খুব খুশি হয়ে গেল তারপরে তাদের সঙ্গে তারা উৎসাহিত করলো এদেরকে খুশি করল উৎসাহিত করলো এবং নবীকারী ইমসা মুসলামদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার জন্য সিদ্ধান্ত নিল এবং তারা শপথ গ্রহণ করলো সবাই মিলে এক সঙ্গে। নবী মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের অভিযান তাকে চিরতরে নিঃশেষ করে দেবে এই শক্তিকে উৎপাদন করবে তাদের সঙ্গে একমত হওয়ার পরে এরা চলে গেল এবারে গাতফান আরেকটি বড় কবিলা আরবদের মধ্যে করারদের বাইরে মক্কার বাইরে আরেকটি বড় কবিলা আছে গাতফান এরা অনেক দুর্ধর্ষব বেদুইন যুদ্ধবাজ ওদের কাছে গেল তাদের নাম্বারও বেশ বড় এদের অনেক উপকবিলা মিলে যে আছে সেখানে তারা গেল এরপরে গেলকে উৎসাহিত করলো এরপরে আশেপাশে যত আরো বিভিন্ন কবিলা আছে তেহামা পাহাড়ের এদিকে সেদিকে মক্কা মজিনা মাঝখানে যদি পর্যন্ত পারা যায় তারা অনেকে ধরে নিয়ে আসলো ও আকাদু আল্লি ওয়া আার ইন্নাদ মক্কা লোকেরা আবার এখানে তাদের যেটা পার্লামেন্ট হাউস ছিল সেখানে তারা বসল বসে তারা একমত হল যে আমরা বড় একটা বাহিনী তৈরি তখন তারা সিদ্ধান্ত নিল যে চার হাজার বাহিনী হবে মক্কার লোকদেরই এবং মক্কার লোকদের দায়িত্ব দেওয়া হলো ওসমান ইবন তলহা ইবন আবি তালহাকে এরপরে সে তিনশো নেতৃত্ব দেবে এরপরে তাদের সঙ্গে ছিল তিনশো থাকবে শুধু ঘোড়সাওয়ার আর বাকিরা পদব্রত যাবে তিনশো ঘোড়ার ঘোড়সাওয়ারের বাহিনী কিন্তু কম না সেই জামানায়। আর তাছাড়া তাদের সঙ্গে থাকবে আরো প্রায় পনেরো শত উঠের বহর এবং তারা সবাই মিলে মেইন লিডারশিপ দেওয়া হল কমান্ডার বানানের কাছে আর এভাবে আসতে আসতে নামে একটি কবিতা সেখানে এসে তারাও প্রায় সাতশ যোদ্ধা নিয়ে এই বাহিনীর সঙ্গে যোগ দিল বনু আসাদ এবং অনেক কবিলা গাবফানের কবিলার এরা মিলে সব মিলে মক্কাওয়ালাদের হয়ে গেল চার হাজার আর গাদ বিভিন্ন কবিরা আশেপাশে কবি নামে নিয়ে হয়ে গেল আরো ছয় হাজার মোট দশ হাজারের বাহিনী নিয়ে তারা মদিনার দিকে রওনা করে দিল আসরাত আলাপ দশ হাজার বাহিনী নিয়ে তারা মদিনামুখে রওনা হয়ে গেল তো তাদের বদরে ছিল কত এক হাজারের মত তাই না আর ওহ কথা ছিল তিন হাজারের মতো এখন এবার ক্ষন্দাকে কথা হয়ে গেল দশ হাজার তাহলে অনেক বড় না বাহিনী এবং বিভিন্ন কবির লোকেরা এসেছে এই জন্য আল্লাহ তালা নাম দিয়েছে আহজাব হেসবের অর্থ হল দল গোত্র বাহিনী তার বহু হচ্ছে আহজাব আর সেই নামে আল্লা সূরভ নাজির দশ হাজারের বাহিনী এ পুরো দশ হাজারের মেইন কমান্ডার ইন চিফ হচ্ছেন আবু সুফিয়ান মদিনার দিকে তারা রওনা করে দিল এদিকে নবী করিম সাল আলী খোঁজ খবর চেষ্টা করেন তারা মদিনা দিকে বের আগেই খোজা কবিলার যেটা মদিনার লোকদের পাশে খোজা কবিলা আছে তারা আবার তাদের এলাই মদিনার মুসলমানদের তারা মিত্র বাহিনী বা তাদের সঙ্গে তাদের মিত্র তারা দেখে এসেছিল নবী করিম সাল্লামের কাছে পৌঁছে গেল তিনি সঙ্গে সঙ্গে সাহাবেদিকে ডাকলেন তারা পরামর্শ করার জন্য তিনি জরুরি মনে করেন লিডার পর্যায়ের আউস খাজরাজ এবং অন্যান্য মহাজের টিভিন দেখে কি করা যায় অন্যান্য বার্তা আমরা ঠেকিয়েছি ময়দানে মোকাবিলা করে বুদ্ধি দাও কি করা যায়। তখন শাসক তিনি এই কিন্তু সালমান প্রথম নবী করিম সালামের সঙ্গে তিনি মুক্ত অবস্থায় আছেন। ওনার উনি দাস ছিলেন কৃত দাস যে মালিক ইহুদি মালিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল খেজুরের চারা লাগালে বড় হয়ে গেলে তারপরে সালমানের কি হবে মুক্তি হবে তিনি মুক্তি অর্জন করেছেন এই প্রথম তিনি এর আগে তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও বাকি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এই পরামর্শের মধ্যে অনেকে ডাকা হলো তো তিনি বললেন ইন্না কুন যে আমি যখন উনি তো অরিজিনালি ইরান থেকে এসেছিলেন মরে আসে তো পারস্য দেশ থেকে এই ফারেস ওখানে উনি মোটামুটি জওয়ান অবস্থায় ওখানকার পরিস্থিতি ওই দেশে কিভাবে যুদ্ধ হতো এগুলো জ্ঞানের ছিল তারা তো আরবদের তুলনায় আর একটু এক্সপার্ট ছিল যে আমরা যখন ইরানে ছিলাম বহির শক্তি যখন আমাদের ইরানকে আক্রমণ করতো বড় বিগ বাহিনী নিয়ে আমরা তখন দেখতাম যে তাদের সম্মুখ সমরে যুদ্ধে আমরা মোকাবিলা করতে পারব না তাদের নাম্বার খুব বেশি তখন আমরা কি করতাম শহরের বা এলাকার চতুর্শে পরীক্ষা খনন করতাম খন্দ খুঁড়তাম যাতে করে বাহিনী আসতে না পারে খালের মত করে খুঁড়ে ফেলতাম যাতে দুশ্মন আসতে না পারে তো এই কথা যখন বললেন পরামর্শ দিলেন নবী করিম সাল্লাহাম পরামর্শটাকে খুবই পছন্দ করলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কাজ করব আর এটা ছিল একটি নতুন স্ট্র্যাটেজি নতুন টেকনিক এমন যুদ্ধের এই তরিকার খবর আরবদের কারো কাছে ছিল না প্রথম আরবরা এইটা অ্যাপ্লাই করলেন আরব অঞ্চলে এটা এই পদ্ধতি কারো জানা ছিল না নবী করিম সাল্লি সাল্লাম তখন স্বাভাবিক সঙ্গে পরামর্শ করে একমত হলেন যে যাতে করে তারা মদিনা কোন দিক থেকে আক্রমণ করতে পারে মদিনার তিন দিকে পাহাড় আছে দুই দিকে পাহাড় আর একদিকে আছে একটা ইহুদি গোত্র যাদের সঙ্গে নবী করিম সালের সঙ্গে ইয়ে আছে এগ্রিমেন্ট আছে যে তারা মোদিনার কোন শত্রুকে এখান দিয়ে ঢুকতে দেবে না আর আরেকটি উত্তর দিকটা শুধুমাত্র খোলা সমতল ময়দান এদিক থেকে দুশ্মন চলে আসার সম্ভাবনা আছে মোদিনে অ্যাটাক করতে ওই দিকটাকে টার্গেট করে তিনি পরীক্ষা খনন করলেন চতুর্দিকে না দুই দিকে দুই পাহাড় ঘেরাও করে ফেলেছে ওই পাহাড় ডিঙ্গিয়ে আসতে পারবে না আরেক দিক থেকে একটা লোকালয় আছে ইহুদিদের অ্যাটাক করবে না আর ইহুদিরা করতে গেলেও মুসলমানদের সঙ্গে তাদের শক্ত চুক্তি আছে যে তারা যদি বিশ্বাস ঘাতকতা করে তাদের অসুবিধা আছে ইহুদিদের আরেকটা গোত্র সেখানে মুসলমানদের সঙ্গে অ্যাগ্রি করেছে বহির শক্তিকে তারা মুদিনায় ঢুকতে দিবে না তাদের এলাকা দিয়ে যার ফলে তিনি একদিক যে সম্ভাবনা আছে সেখানে খনন করার জন্য এই এরিয়া থেকে এই এরিয়া তিনি প্রায় প্রত্যেক জন সাহাবিকে চল্লিশ গজ চল্লিশ গজ পরিমাণ খনন করার দায়িত্ব দিলেন ঘুঁটতে হবে এবং সেখানে আমাদের দেশের মাটির মতো বা এই দেশের মাটি মতো অনেকটা স্বাভাবিক জায়গা ঠিক করে দিলেন আর মুসলমানরা এবারে খন্দক পরীক্ষা খালের মতো করে খনন করা শুরু করে দিলেন তখন কিন্তু একটু ঠান্ডার পরিবেশ ছিল বিশেষ করে রাত্রিবেলায় এত শীত লাগতো আপনারা মরুভূমিতে উইন্টারে কিন্তু প্রচন্ড শীত লাগে এখানকার মতোই অনেকটা খুব শীত লাগে এই আর ওনারা অন্ধকারে রাতের মধ্যে বেশি কাজ করেছেন কারণ দিনের মধ্যে একটু গরম বেশি লাগে রোদকে সুবিধা করা যায় না রাতেই কাজ করেছেন বেশি আহ নবী করিম সাল্লা নিজে তাদের সঙ্গে অংশ অংশগ্রহণ নিয়েছেন তিনি খুঁড়েছেন নিজে এবং তিনি নিজে খুঁড়ে সে মাটি ক্যারি করেছেন তো সাহাবি আনাস বলেন এত ঠান্ডার সময় সাহাবিরা যখন কাজ করছে নবী করিম সালাম নিজে করছেন আর কত কষ্ট হচ্ছে তিনি তাদের জন্য করলেন আর খাবার নাই তিন দিন তিন দিন গেছে তারপরে একবার খাবার পেয়েছেন এত কষ্ট করেছেন ওনারা তারপরে গিভ আপ করেন নাই তো নবী করিম সাল্লাহাম দোয়া করতেন তাদের জন্য হাঁটতেন করতে নিজে কাজ করতে বলতেন আল্লাহ আল্লাহ জীবনাতের জিন্দি আসল সুখ শান্তি কোথায় হবে আখেরাতে হবে ও আল্লাহ আপনি মেহরবানি করে আনসার এবং মহাজের সবাইকে আপনি মাফ করে দেন তিনি সবাইকে দোয়ার মাধ্যমে ছন্দ ছন্দের দোয়া দিয়ে উৎসাহিত করছেন আর সাহাবিরা কথা শুনে কথা রেসপন্ড করছেন হচ্ছি যারা মোহাম্মদ সঙ্গে প্রয়োজনে জিহাদ করতে বাইয়াত করেছি যতদিন আমরা টিকে থাকবো এই কথার উপরে আমরা মজবুত প্রতিষ্ঠিত থাকবো এরপরে কাজ করতে করতে ওনার এমন কষ্ট হয়েছে আজ আজ বলেন যে আমি খন্দে দেখলাম নবী করিম সাল্লাম নিজে খন্দ খুঁড়ছেন খড়ার কাজ করছেন আমি দেখতে পাচ্ছি এক সময় দেখি যে উনি মাটি ফেলতে গিয়ে ওনার গায়ের উপরে অনেক সময় ওনারা কি পড়তেন জামা না পরে চাদরের মতো পড়তেন আর কি এরম চাদর আসেন না এরকম চাদর পড়তেন যে আমি দেখলাম যে একসময় ওনার উপরের অংশ চাদরের ফাঁক হয়ে গেল এবং আমি দেখি যে পশম আল্লাহ পুরুষদের বেশ পশম একদম অনেক দূর পর্যন্ত এবং খুব ঘন প এমন কাজ করেছেন গায়ের কাপড়টা সরে গেছে উপরে অংশ তিনি সেটা পরোয়া করেনি তিনি সবার মতো সঙ্গে সমান কাজ করেছেন এরপরে তিনি বলেন যে অনাকির তুহু ইয়ার্তা যে বিকালিমা তিন আব্দুল রাওয়াহা এরপরে মাঝে মধ্যে দেখি যে উনি আব্দুল রাওয়াহা ছড়া লেখেছেন কবিতা লেখেছেন সেটাকে তিনি পড়ছেন ওনার এক সাহাবি আব্দুল রাওয়াহা যিনি কবি ছিলেন এবং যিনি আরেকটি জেহাদে পরবর্তী পর্যায়ে শহাদত বরণ করেছিলেন যে উনি ওনার কবিতা তার যুদ্ধে ওনার কবিতাকে তিনি উচ্চারণ করছেন নবীকার নিজে আহ মাটি উঠান কাজ করেন আর এই কবিতা পড়েন আল্লাহ আল্লাহ যদি আপনি না হতেন আমরা তো কখনোই পেতাম না আপনি যদি আমাদেরকে হৃদায়ত না দিতেন আমরা পেতাম না ওরা জীবনে করা শিখতাম না নামাজ পড়াও আমরা পড়তাম না সাকি আলাইনা আল্লাহ আপনি আমাদের প্রতি শান্তি প্রশান্তি নাজিল করুন ও সব আকদামা ইন্লা না আর যদি আমরা দুশ্মনের মোকাবিলা দাঁড়িয়ে যাই আমাদের পাক কি আপনি মজবুত করে ইননাল দিয়ে ইন্নাল উল্লাগা আলাইনা এই লোকগুলো আমাদের প্রতি সীমালঙ্গন করে আক্রমণ করতে আসছে ওয়াইনাত তারা এভাবে ফিতনা সৃষ্টি করতে আসবে আমরা সেটাকে কিছুতেই মানতে পারি না এরিকম করে ওনারা নবী করিম সাল আলামের সঙ্গে উনি পড়ছেন ওনারা শুনছেন উৎসাহিত হচ্ছেন তাহলে ভোজাগুলো মাঝে মাঝে ইসলামিক নাশিদ উৎসাহিত করা এটা একটা ভালো প্র্যাকটিস আছে কবিতা যদি আবার এটা অনেকে বাজনা ঢুকিয়ে দিয়েছে সেটা ঠিক নয় নবী করিম সাল্লা সাহাবিরা মাঝে মধ্যে এইরকম ছড়া ছন্দের আকারে এই জাতীয় নাশিদের আকারে ওনারা পড়েছেন এগুলো পড়লে মানুষের প্রতি হিম্মত সৃষ্টি হয় উৎসাহিত হয় মনোবল চাঙ্গা হয় এগুলো একটা ভালো শুননা যেটা সাহাবিদেরকে অনেক উৎসাহিত করেছিল এরপরে আহ আরেকটি এসেছে যে নবী করিম এই যে তিনি নিজে কাজ করলেন ওনাদের সঙ্গে যোগ দিলেন এটা তিনি রিয়েলি কাজ করেছেন এই জমানার লোকদের লিডারদের মতো না তারা গিয়ে মানে করে কি করে গিয়ে একটা ওই যে মানে করেন খাল খনন করা হোক ব্রিজ সব আসলে এটা দেখানোর জন্য করেছেন কাজ করেছেন নাকি কিন্তু নবী করিম সালাম এমন এক লিডার যিনি নিজে কাজ করেছেন সমানে স্বাভাবিক সাথে তাহলে এই যারা একজন মোহাম্মদ আল কাজালী রহমতুল্লাহ আলী একজন বড় ইসলামিক চিন্তাভাবি তিনি বললেন যারা সত্যিকার ভালো মানের মানুষ তারা লোক দেখানো কিছু করে না তারা যেটা করে সত্যি কাজ করে। এবং তারা জেনুইন কাজ করে এরপরে কাজ করতে করতে ওনারা তো আর খাবার জোগাড় করতে না ওনাদের তো আর সবাই তো পয়সা না লাকড়ি বিক্রি করে কেটে এনে বিক্রি করে এরকম করে দিন মজুরি মতন আছেন অনেকে তো সবাই তো এখন খাবার কোথায় নিজেদের আসেন কতদিন লেগেছে কিন্তু খাবার জোগাড় করার মতো সময় নাই সুযোগ নেই উপাস কাজ করছেন দিন কাজ করেন রাতের একটি ঠান্ডা অংশে কাজ করেন এরপরে আবার কতক্ষণ গিয়ে শেষ রাতে গিয়ে কত ঘুমান আবার চলে আসেন ক্ষুদায় এই শেষ পর্যন্ত সবার পা এবং পিঠ একই বলে যে প্যাট এবং পিঠ লেগে গেছে ক্ষুদায় এবং কোন কোন সময় এই পাথর বেঁধেছেন প্যাটের মধ্যে প্যাটে পাথর বাঁধেন কেন নবী করিম সাল্লা নিজে বেঁধেছেন ক্ষুদার কারণে কারণ পাথরটা বাঁধলে এই পেটা প্যাটটা তখন এরকম হয়ে যাবে দুর্বল ফিল করে প্যাটটা খাড়া করে রাখবে এইভাবে যাতে করে মানুষ বাঁকা না হয়ে যায় কিছু শক্তি তার মানে ফিল করে এই কাজ ওনাদেরকে করতে হয়েছে এরপরে দেখা গেল যে কত কঠিন কাজ পাথরের চাটান পরে যায় এগুলাকে কেমনে ভাঙ্গা কেমনে উঠানো সাবল দিয়ে কুড়াল দিয়ে কেমনে করবে এরপর কোনো কোনো সময় সাবিরা খুঁড়তে খুঁড়তে দেখা যাচ্ছে এত দুঃখ দিয়ে কোনো কোনো সময় শক্ত পাথরের বিরাট চাটান পড়ে যায় আমি নামিয়ে নিচে তিনি নিজে নামতেন এবং পাথর বাধা অবস্থায় পেটের মধ্যে ওইটা এই অবস্থায় তিনি সাবল হাতে নিয়ে নেমেছেন প্রায় তিন দিন হয়ে গেছে বলেন যে খাওয়ার কোনো উপায় নাই তারপরে নবী করিম সাল্ল আলী আসাল্লাম এটা হাতে নিয়ে আল্লাহর নাম পড়ে যখন সাবলকে এইভাবে আঘাত করলেন এই আঘাতের সঙ্গে এই পাথরটা একদম গুড়া হয়ে গেল বালির মতো হয়ে গেল ওটাকে উঠে পরে গর্তর কাজ হয়ে গেল এভাবে নবী করিম সাল্লা পুরো টাইম ওনাদেরকে সময় দিয়েছেন আর এই থেকে যারা মুনাফিক ছিল মুনাফিকরা আহ কিছু তো মুনাফিজ আব্দুল দল আছে না তারা বিভিন্ন ওজোর দিয়ে যে আমার কাজ আছে বা যে এড়িয়ে দায়িত্ব দিয়েছে ওখান থেকে কাজ করে ফাঁকে দিয়ে আবার ঘরে চলে আসে কিন্তু মোমেনার আছেন তারা পুরো সময় দিয়ে মনোযোগের সাথে কাজ করছেন আর আল্লাহ রত কষ্টের মধ্যেও কিছু মর্যাদা দেখিয়েছেন সাহাবিদেরকে গায়ে বিদতো কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু মদত করেছেন কিভাবে ক্ষুদায় অবস্থা কাহিল স্বয়ং নবী করিম সাল্লাম এবং প্যাটে পিটে সমান হয়ে গেছে লেগে গেছে একদম পিঠের সাথে প্যাটটা আমি যখন ঘরে আসলাম আমি একটু দরে ঘরে চলে আসলাম এসে আমার ওয়াইফকে বললাম হাল ইন্দা কেসাই তোমার ঘরে কোন জায়গায় খাওয়ার মতো কিছু আছে কিনা দেখো তো খুঁজে খাঁজে বের করা একটু আমি আল্লাহ নবীকে মেমানি করবো কারণকে দেখেছি কতদিন খান নাই খুধা একদম কষ্টে আছেন তো তার স্ত্রী তখন শাহিন শাহীর বা কিছু আটার মত করে রেখে দিয়েছিলেন এক জায়গায় সেই গুলাকে বাইর করলেন যে একটু স্টক করে রেখেছিলেন যে খুব বিপদের সময় বাইর করবেন আর কি এগুলাকে বাইর করলেন একটা জরা মানে হলো যে বড় একটা মটকার মতো কিছু আছে ওইটার মধ্যে যা কিছু রেখে দিয়েছিলেন সেখান থেকে বের করলেন ওলানা বুহাই মাতুন ফাদা বাহতুহা আর আমাদের একটা গৃহপালিত ছাগল বা ভেড়া ছিল ওটাকে জবাই করে দিলাম আর আমার স্ত্রী এগুলাকে ভালো করে ওই বালুগুলাকে বের করে পিষে আটার মত করে বানিয়ে ফেলল এগুলাকে নিয়ে আমি আসলাম যে আমার স্ত্রী পাক করে দিল দিলের গোষ্ঠ কেটে কুটে পাতিলের মধ্যে করে পাকশাক করে দিল আর ওই আটার এগুলো দিয়ে দিল রুটি বানিয়ে দেয় নেই কারণ এখান থেকে নিতে ঠান্ডা হয়ে যাবে বহুদূর বাড়ি থেকে খন্দকের জায়গা আহ ওগুলা নিয়ে গেলাম ওইখানে আমাদের মোটামুটি যাদের কাছে সবসময় সরঞ্জাম আছে রুটি ওখানে বানানো যাবে অন দা স্পট খন্দকের ময়দানে তাহলে গস্ত আর রুটি বানানোর জন্য আটা নিয়ে চলে গেলাম যাওয়ার সময় আমার স্ত্রী বললো জাভের দিল আহু বলেন্লা আলাইস্লাম অভিমান মা আহ আল্লাহ আমার মানজ রাখুক আমার মানজ নষ্ট করেন না এই অল্প খাবার নিয়ে যাচ্ছেন রসুল্লা সাল্লা সাথে কত সাহাবি যে আসে সবাই মিলে যদি খেতে আসে তখন কি লজ্জার কারণ হবে কি খাবার নিয়ে বলে যে আর আমি কানে কানে বললাম নবী করিম সাল রসুল্লাহ যাবা না বুহাই মাতালা যে আমাদের একটা ছাগলবার ভাঁড় আছে জবে করে দিস নিয়ে আসছি পাক পাকশাক করে তাহার না আমিন শাহির আর আমাদের এক শাহ পরিমাণ শাহির ছিল এক শাহ তো কদ্দূর হয় পনেরো তিন কেজি বার্লি ছিল এগুলোকে আমার স্ত্রী আটার মাথা করে বানিয়ে দিয়ে দিয়েছে এখন আমি নিয়ে আসছি তো রুটি বানিয়ে আপনাকে আপনি পছন্দ করেন ওয়ান মা আকা আপনি এবং কয়েকজনকে আমরা একটু খাওয়াই দিই আমি আমি আপনি একটু আসেন একটা একটু খাবার দিয়ে আপনার কষ্ট হচ্ছে কয়েকদিন খান এই খবর শুনে নবী করিম সালাম জোরে ডাক দিলেন ইয়া আহলাল খালদাকাল খন্দাকের লোকজন জলদি এদিকে আস যাবির তোমাদের জন্য খাবার নিয়ে আসছে জোরে আওয়াজ করে বললেন যেন সবাই শুনে তোমাদের জন্য বিরাট মেহমানদারি নিয়ে আসে তোমাদেরকে সবাইকে মেহমানদারি করবে। তো যাবের রা দিলেন এই কথা শুনে আমি বললাম ইন্না কি আমি তো নবী করিম সাল বলেন না বুমা তাকুম তোমাদের এই যে পাতিল করে গোষ্ঠ নিয়ে এসেছ গোস্তের পাতিল ওই উঁটের উপরেই রাখো নামাই না ওলা তা মাহাতা আজিয়া আর আমি আসার আগ পর্যন্ত ওই আটা দিয়ে রুটি বানানো শুরু করবো না আমি আসি তারপরে আমরা থামলাম আর নবী করিম ও আলি আসালাম আহ ও সাথে বিসেছেন উনিও শুনলেন এইসব ঘটনা ডাকছেন নবী করিম সাল্লা সবাইকে খবর দিয়েছেন তো উনি স্ত্রী এত শর্মিন্দা হয়ে গেছেন যাভের বলেন বেকা ও বেকা তোমার আল্লাহ কি করবে না করবে তুমি আমার না মানে খুব করে স্বামীকে আমার কি উপায় তো উনি বলেন বলেন আরে আমি তো বলছি কানে কানে দেখলাম না আর উনি কয়েছে কি করবো তো নবীকার ইমসা্লাম ওই আটার এই বের করলেন বের করে ওই যে দাগের মধ্যে ছিল সেখানে তিনি আল্লাহ কাছে দোয়া পড়ে বিসে এরকম একটু করলেন সামান্য একটু করে একটু তুর মাথা করে করলেন আর অত পাতাল আছে সেখানে তিনি বাস রাখা বা একটু থা করে দিলেন আর বরকাতে দোয়া করে দিলেন এরপরে বললেন তিনি কুদ উপরেই রাখ ওটের উপরেই থাকুক তরকারির পাতিলটা গোস্তের পাতিলটা ওখানেই থাকুক নামাই না নিচের মাটিতে নামাই না উপরে রাখ আর ওখান থেকে ওই আটা নিয়ে রুটি বানাবে ওখান থেকে সবাইকে সার্ভ করতে থাকো আল্লাহ গেষ হয় না একেবারে সবাই খেয়েছে যত লোক ছিল খন্দকের মধ্যে এবং কিছু রয়ে গেল ওয়ান হারাপু সবাই চলে গেল ওই না বুড় আল্লাহ তাকে কামা এখন মনে হইল গোষ্ঠের পাতিলের যা গোষ্ঠ নিয়ে আসছিলাম মনে হয় সব থেকেই গেল এতক্ষণ কি খাইল লোকেরা থেকে গেল আজ না না লাই খোবা জুকামা হুয়া আর আমাদের ওই যে আটা বানানোর যে রুটি সেগুলো এখনো আছে আরো অনেক রুটি বানানো যায় রুটি বানানোর কাজ এখনো চলছে তো এইভাবে চলে গেল আল্লাহ তালা এখানে ওনাকে গাইবি কুদরাতের মজা যা দেখিয়ে দিলেন সাহাবিদিকে আল্লাহ তালা খাওয়ালে। এরপরে বলে যে আমরা ওখানে কাজ করতে থাকলাম আমরা সেখানে প্রায় তিন দিন এক নাগারে আছি তিন দিনে খাওয়া দাওয়া ছিল না এরকম মাঝে মাঝে তিন দিন পরে একবার খেতাম এইভাবে চলেছে তারপর যখন এরকম করে আমরা আরেকবারে আসলাম বিশাল এক চাটান পেয়ে গেলাম পাহাড়ের পাদদেশে আহ আমরা বললাম ইয়ার আসল এইটাকে কিছু করা যাচ্ছে না তিনি বললেন আমার কাছে দাও উনি বলেন যে একটু পানি ছিটিয়ে দাও এই পাথরের উপরে তারপরে তিনি সাবল হাতে নিলেন নিয়ে বলেন বিসমিল্লাহ। তারপরে তিনটা আঘাত করলেন তিনটা আঘাতের সঙ্গে গোটা চাটান বালুতে পরিণত হয়ে গেল আর যাভের আনু বলেন উনি যখন এরকম করে আঘাত করছিলেন তিনটা আঘাত দিচ্ছিলেন আমি ভালো করে লক্ষ্য করছিলাম পাথরটার দিকে কোথায় তিনি আঘাত দিচ্ছেন তাকিয়েছিলাম প্যাটের মধ্যে পাথর বাঁধা আছে খুদার কারণে আজান কয়টা হওয়ার কথা আচ্ছা ঠিক আছে আরেকটি মর্যাদা আমরা শুনে ফেলি আহ এরকম আট চারটান যখন আসলো সেটা অনেক বড় ছিল আমরা কৃষি করতে পারছি না গায়ের কাপড় তিনি সাবল হাতে নিলেন বলেন বিসমিল্লা এই বিসমিল্লা বলে একটি আঘাত করলেন আর তাতে পাথরের তিন ভাগের এক ভাগ ফেটে গেল চূর্ণ হয়ে গেল আর তিনি এখন বলেন আল্লাহ আকবার কৃষি একটা দেখে তিনি চিৎকার করে বলে উঠেন আল্লাহ আকবর ও তি শরিয়ার চাবি দেওয়া হয়েছে বাদশাহের যে লাল প্রাসাদ গুলো আছে রেড ফ্যালেস আছে ওগুলা আমি দেখতে পাচ্ছি আমার এই এখান থেকে দেখা যাচ্ছে তারপর তিনি আরেকটি আঘাত করলেন বিসমিল্লা বলে তারপর দেখতে পেলেন আরেক তিন ভাগের আরেকটা আরেক তিন ভাগের এক ভাগ ভেঙ্গে গেলেন এখন আমি দেখতে পাচ্ছি পারস্য দেশের সম্রাটের মাদাইন এলাকায় তার রাজ প্রাসাদ আছে সেটা আমি দেখতে পাচ্ছি তার প্রাসাদ ছিল শুভ্র সাদা ধপ দেখা যাচ্ছে হোয়াইট হাউস বলে মতটা পুরো ফেটে গেলেন আমাকে ইয়ামানের চাবি দেওয়া হয়েছে আমি সোনা শহরের প্রধান ফটক গেইট দেখতে পাচ্ছি কয়েকবার এরকম বড় বড় পাথরকে কাটলেন আর প্রত্যেকবারে তিনি বলেছিলেন কালিমা রবিকা শেদ কাম আদলা যে তোমার রবের কথা যিনি সত্য কথা বলেছেন ইনসাপের কথা বলেছেন সেটা কমপ্লিট হয়ে গেল ল্যাম্ব বদল কালিমা সেটা কমপ্লিট হয়ে যাবে আল্লাহ কথাকে কেউ বদলাতে পারবে না আহ আসামিউল আলিম এবং তিনি সবকিছু শুনেন তিনি সব কিছু দেখেন বা কিছু জানেন এভাবে করে কয়েকবার কাটলেন তখন সালমান আলফায় সাজ আহ দেখেছিলেন তিনি ওনাকে পরে বললেন ইয়ারাসুল্লাহ আপনি তিনবার করে দেখলেন তিনবার আল্লাহ করে বললেন আর এই আয়াত পড়লেন তখন তিনি বললেন যে আমি দেখতে পেয়েছিলাম ফানাদার আমি আমি দেখেছিলাম যে আপনি যখন এভাবে আঘাত করছিলেন প্রত্যেকবার খুব আলোর ঝলকানি আসছিল পাথর থেকে এরকম একটা নূরের ঝলকানি এসেছিল আমাকে দেখানো হয়েছিল পারস্য দেশের তাদের যে মেইন ক্যাপিটাল রাজপ্রাসাদ গুলো এবং অন্যান্য শহরগুলো সেগুলো আমার উন্মতের আন্দারে চলে এসেছে তখন তাদেরকে আমরা পরাজিত করে ফেলি তাদের দেশ আমাদের কান্দারে চলে আসে তিনি দোয়া করে দিলেন তাদের কথা অনুযায়ী দ্বিতীয় আঘাতের পরে সিরিয়ায় যেটা রোমান সম্রাটের এলাকা ছিল তাদেরকে আমি দেখতে পাচ্ছি তার আশেপাশে আন্ডারে চলে গেছে তার জন্য দোয়া করতে বলেন তিনি দোয়া করলেন তৃতীয়টা এসেছিল ইয়ামান আর হাবাস আবিসি নিয়ে এক দেশ ছিল তখন পাশাপাশি এইগুলা দেখানো হচ্ছিল আমাকে রাজপ্রাসাদ গুলো তিনি বললেন ইয়ার আসল্লা দোয়া করেন এগুলো যেন আমাদের আন্ডারে চলে আসে তারপরে তিনি বলছিলেন তখন দাউল হাবাসা মা ওয়া দাউরক তিনি ওই এর জন্য বলেছিলেন আহ ইয়ামানের কথা আহ এবং আবি কথা যে তারা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আঘাত না করছে তোমরা ওদিকে আক্রমণ করো না আর এটা ঠিকই পরবর্তী পর্যায়ে কিন্তু ইয়ামান এবং মিশর হাবাসা ইথিওপিয়া এগুলো ইসলামের আন্ডারে চলে এসেছিল অটোমেটিক্যালি যুদ্ধ তেমন একটা করা লাগেনি তারা কুকুম আর যারা তুর্কি অর্থাৎ ওই যে এরিয়া এটা তখন তুরস্ক এদেরকে বলা হয়তো তুর্ক ওই জাতি তখন থেকে যে তাদেরকে তোমরা ছেড়ে দাও যতক্ষণ তারা তোমাদের সঙ্গে তোমাদেরকে ছেড়ে দাও এই মুহুর্তে তাদের সঙ্গে তোমাদের যুদ্ধে যাওয়া দরকার নেই অর্থাৎ এটা পরবর্তী পর্যায়ে হবে এভাবে আমরা দেখতে পাই নবী করিম সাল্লামের কাছে তিনটি দেশের এলাকা দেখা হয়েছেমুখের যুদ্ধ হয় যেখানে খাদের জন্য নেতৃত্ব দেন এবং সেই যুদ্ধে রোম সমারা সম্রাটের আন্ডারে পুরো যেটা ছিল সেটা মুসলমাদের দখলে চলে আসে আর হিজড়ি পনেরোশ পনেরো শতাব্দীতে চোদ্দ শতাব্দীতে ঘটে সিরিয়া বিজয় আর পনেরো শতাব্দীতে ঘটে যুদ্ধে পারস্য বিজয় সাদেম নাবি অকাশ যেটাকে লিড করেছিলেন এভাবে করে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পরবর্তী পর্যায়ে সাহাবিদের জীবনে ওনারা দেখতে পেয়েছিলেন কিন্তু মোনাফিকরা যখন এই কথা শুনলো তিনি তিনবার আঘাত করে বললেন যে পারস্য সাম্রাজ্য তোমাদের আন্দারে আসছে রোমান সাম্রাজ্য তোমাদের আন্দারে আসছে এগুলো শুনে তারা হাসা হাসি করলো আল্লা কুমাই আরে মুসলমানরা তোমরা বোকা স্বর্গে বসবাস করো তোমাদেরকে কি যে কথা বলে উল্টা পাল্টা গাল গল্প শোনায় আর এই বেহুতে কথা শুনে তোমরা খুব উৎসাহিত হয়ে গেছো না দেশের সব পারসে সব প্যালেস দেখা দেয় এগুলো কথা হলো ও আন্নাহা এগুলো তোমাদেরকে বিজয় দেওয়া হবে আর তোমরা এখন মাটি খুঁড়ি করে খন্দ খোড় আর ওই স্বপ্ন দেখো তোমরা কি উল্টা পাল্টা কথা তো এগুলা নিয়ে তারা সমালোচনা করলো বিদ্রুপ করল এবং তারা করার চেষ্টা এক কষ্ট করতে মুসলমানদের নিরুৎসাহিত খোঁড়ার কাজ কমপ্লিট হয়ে গেল কতদিন লেগেছিল এই বিষয়ে বিভিন্ন রেওয়ায় এসেছে কোন কোনো রেওয়াজ আছে ছয় দিনে খোঁড়া হয়ে গেছে কোন কোনো রেওয়াজ আসে না প্রায় ২০ দিন লেগেছিল কোন কোনো রেওয়াইতে চব্বিশ দিন লেগেছিল বলা হয়েছে কোন কোনো রেওয়ায় পনেরো দিনের কথা এসেছে যেটা উল্লেখ করেছেন প্রায় এক মাস লেগেছে বলে বলা হয়েছে তো এগুলো ইতিহাস লিখতে আসলে তো সময় লেগেছে আর কোন কোনো ঐতিহাসিক বলেছেন যে বিভিন্ন এরিয়া খোঁড়া হয়েছে তো যে সাহাবি যে এরিয়ার খোঁড়া একটা আগে হয়ে গেছে তিনি সেটার খবর দিয়েছেন যাদের একটু বেশি সময় লেগেছে তারা ওইটার খবর দিয়েছে যাদের এলাকা আরো বেশি টাইম লেগেছে তারা সীটার খবর বলেছে ইতিমধ্যে কাফের দের দশ হাজার সৈন্যবাহিনী মক্কা থেকে অলরেডি রওনা হয়ে গেছে হয়ে তারা মদিনার অনেক কাছে চলে এসেছে এবং আসার পরে নবী করিম সাল্লাম এখন সাহাবিদেরকে রেডি করছেন কিভাবে তারা বের হবে তাদের প্রস্তুতি কেমন হবে কোথা কোথা তারা অবস্থান নেবে এগুলা তিনি প্ল্যান করছেন সাধীকে নিয়ে যেটা আমরা পরে অনুষ্ঠানের শুনব ইনশাআল্লাহ